আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওাল মুিন ওসলাত আল সৈল আম্বাহ মুরসলিন সুপ্রিয় দর্শক পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন শুরু করছি পিস টিভি বাংলার গুলুমুল কোরআন সিরিজ এবং সেই সিরিজের যে পর্বটি আজ আমরা আলোচনা করব সেটা হচ্ছে জুল বা সানের জুল এই প্রসঙ্গে আমরা বেশ কিছু পর্ব শেষ করেছি তারও ধারাবাহিকতায় আজকের পর্বে থাকছে যদি সবে নজুল বর্ণনা করার ক্ষেত্রে কোনো দুর্বলতা দেখা দেয় বা একাধিক সবে নজুল যদি বর্ণিত হয় সেক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা বর্জন করতে হবে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যেহেতু সাবেব নজুল এটা ইশতেহাদি কোনো বিষয় না গবেষণা করেও এটাকে বের করা সম্ভব না এটা হচ্ছে যারা কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় ছিলেন দেখেছেন এবং তাদের কাছ থেকে যদি অন্য কেউ শুনেছেন তাদের পরম্পরায় যদি এটা বর্ণিত হয়ে থাকে তাহলে সেটা হবে সাবে নজুল শানের নজুল এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বর্ণনাকারী কোনো কারণে দুর্বল হয়ে যায় আবার অন্য বর্ণনাকারী এ ব্যাপারে শক্তিশালী হন একই আয়াত ঘটনা একাধিক সেক্ষেত্রে আমরা কোনটাকে গ্রহণ করব বর্ণনা যদি সমান হয় তাহলে দুটাকে গ্রহণ করা যায় আর যদি বেশ কম হয় তাহলে কোনোটা প্রাধান্য পাবে কোনটা হয়তো বর্জনযোগ্য হয়ে যাবে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম গত পরে এবং সুরা বাঁকরার একশো তো পনেরো নম্বর আয়াতটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমী নির্দ করেছেন অর্থানুবাদ এবং আল্লাহর জন্যই আল্লাহর মালিকানাধীন আমি আল্লাহর মালিকানাধীন অর্থ করেছি নিয়ন্ত্রণে রয়েছে অতএব তোমরা যেদিক ফিরেই তোমাদের এবাদতী করো বিশেষ করে সালাদ আদায় করোসমা ও ঝুল से दिख आल्ला चारो दिक दिएन सीमाबद्धा आल्ला व्यापक ज्ञान अधिकार्ञान ये सम्पर्क विभिन्न हादिसके सफर अवस्था जख आ باهم نتحق بنا لكن شيء باهم جيدكي تحققنا كنو أبني نوفو النماد شيدك فيلي عداي قد تباربنا فقد ثبت في صلاة التطوع للراكب المسافر على التابة باهم باهم نر أروهي جيدكيش تار باهم الاروحي. সেদিকে রোখ করে সালাত এই প্রসঙ্গে আবদুল্লাহন একটি বর্ণনা বর্ণনাটি এসেছে ইমাম মুসলিম রাহমতুল্লাহ আলীর কাছ থেকে তিনি বলছেন আবদুল্লাহ ইবর রাহু তালহু বলেছেন কেন রসুল্লাহ আলহিসালাম থেকে মদিনার দিকে আসছিলেন আর সেই অবস্থায় যখন তিনি উঠের পিছনে বসাচ্ছিলেন আলার বসাচ্ছিলেন বাহন যেদিকেই তার মুখ ছিল নবীজি সাল্লি ওসালাম সেদিকে এই বিষয়কে সামনে রেখেই আয়াত নাজিল হয়েছে যেদিকে তোমরা ফিরে সালাত করো সেদিকেই আল্লাহ রয়েছেন এ হল একটা বর্ণনা বর্ণাকারী আবদুল্লাহ আবার ইমাম মুসলিমের মতো একজন মহাদিস সেটাকে ই করেছেন বর্ণনা করেছেন আরো একটি বর্ণনা আমরা দেখতে পাই সেটা বর্ণনা করেছেন কে ইমাম তির মেদির রহমতুল্লাহ তবে ইমাম তির মেদির একটি বৈশিষ্ট্য হল হাদিসটি বর্ণনা করে তিনি বলে দেন যে হাদিসটির মানি বলে দেন এই হাদিস তিনি বলেই দিয়েছেন যে এটা একটি ছিল তার মধ্যে তিনি বলছেন আল কিবলা তিনি বলছেন আ একটি নাজিল হয়েছে কেউ যদি সফরে থাকে মুসাফির অবস্থায় থাকে সে অবস্থায় অন্ধকার সে কিছুই দেখছে না তখন সে করবে সে মনে মনে ভাববে কেউ থাকলে তার কাছ জিজ্ঞেস করে নেবে আর যদি কেউ না থাকে তাহলে নিজে নিজে ভাববে আসমানের দিকে তাকাবে সূর্য অথবা চন্দ্রের সাহায্য নেবে সফরের অবস্থায় যদি থাকে অন্ধকার হোক আর দিনের বেলা হোক কিন্তু পশ্চিম কোন দিকে বুঝতে পারছে না তখন সূর্যের দিকে তাকিয়ে পশ্চিম স্থির করবে অথবা রাতের বেলা চাঁদের দিকে তাকিয়ে স্থির করবে আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করে নেবে এমন কিছুই নেই সে অবস্থায় ইশতেহাত করবে সে ইশতেহাত করে নামাজ আদায় করবে এখন সেই নামাজ আদায় করার পর জানতে পারল যে সে যেদিকে ফিরে নামাজ পড়েছে সেদিক কেবলা ছিল না ফাঁকিগণ বলেন তার নামাজ সাহী হয়ে গেছে কিন্তু এই কথা বলা যাবে না এ আয়াতটা এই প্রসঙ্গে নাসিল হয়েছে কেন আমরা দেখতে পাচ্ছি যে হাদিসটি হচ্ছে এই ব্যাপারে সাহাই এবং এই ব্যাপারে গ্রহণযোগ্য আর ওটা হচ্ছে ইশতেহাদি অতএব ইশতেহাদি বিষয়টাকে সরাসরি সোহাবিন বলা যাবে না সুপ্রিয় দর্শক এখনও কিন্তু সেই হুকুম বিদ্যমান আছে এখনও যদি আপনি কোনো বাহন করে সফরে থাকেন এবং আপনার ইচ্ছে হয় আপনি নফল নামাজ আদায় করবেন বাহনের মধ্যে সেটা গাড়ি হোক সেটা প্লেন হোক সেটা আপনি জাহাজ হোক তাহলে যেদিকে জাহাজের মুখ যেদিকে আপনার গাড়ির মুখ যেদিকে আপনার রোখ সেদিকে ফিরে আপনি নফল নামাজ আদায় করতে পারেন এবং সেখান থেকেই আপনার মাস আল্লাহ ইস্তেমবাদ করেছেন অন্ধকার জায়গাও যেদিকে আপনার দিল টানে ইস্তেহার দিল টানে এবং পাশে মানুষ থাকলে তাদেরকে জিজ্ঞেস করে তারপরে আপনি যদি সালাদ আদায় করেন সেটা যদি ভুলও হয়ে থাকে তবুও সালাদ আদায় হয়ে যাবে কিন্তু সেটাকে এই আয়াতের শানা নজুল বলা যাবে না এবার চলুন আমরা নতুন আরেকটি বিষয়ের দিকে চলে যাই সেটা হচ্ছে বিভিন্ন কারণ রয়েছে সামনে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণের প্রেক্ষাপটে আয়াত কিন্তু একটাই নাজিল হয়েছে একই আয়াত নাজিল হয়েছে সেক্ষেত্রে সেটা আমরা কীভাবে বুঝব সেখানে বলা হচ্ছে পাশাপাশি একটি ঘটনা ঘটেছে হয়তো কয়েকদিনের ব্যবধানে এরপর কোরআনের আয়াত নাজিল হল হ্যাঁ যেমন বিভিন্ন স্থানে কোরআন নাজিল হতে পারে ফি মাদি আমি অক্ষর আন এক্ষেত্রে আমরা দেখতে হবে স্যাহাতের আয়াত বর্ণনা কোনটা বেশি সাহাই যদি সেটা পাওয়া যায় সেটি হবে গ্রহণযোগ্য যেমন এর উদাহরণ আমরা দেখতে পাই যে আয়াতুল ল্যান লেন হচ্ছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব স্বামী স্ত্রীকে সন্দেহ করছে সেক্ষেত্রে তাদের মধ্যে লেয়ান হবে একজন আরেকজনের উপরে অভিশাপ দের জন্য আল্লাহর কাছে দোয়া করবে সেটার এরকম ভিন্ন কিন্তু ঘটনাটা কি ইমাম বুখারি বলছেন হেলাল তার স্ত্রীকে সন্দেহ করেছেন এবং বিষয়টি তিনি অভিযোগ করে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে জানিয়েছেন ইমাম সেই ঘটনাটা বললেন এবং এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সামনের যে আয়াতটি আছে সে আয়াতটি নাজিল্লা তখন আল্লাহ পাক নাজিল করলেন কি আরো আছে আয়াত তো এই আয়াতের অর্থ বলার আগে আমাদেরকে বিরতি যেতে হবে বিরতির পরে এসে আমরা বাকি অংশ আপনাদের সামনে পেশ করব আশা করছি ফিরে এসে আবার আপনাদের আমাদের সাথে পাবো ভালো থাকুন জাহাঙ্গীর छोट बड़ पाप बने अकल्याण देख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 যে অভিযোগ করেছিলেন আল্লাহ ইনফ্যাক্ট আরো একটি ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাটি ইমাম বুখারী এবং মুসলিম রাহে উল্লেখ করেছেন ওফিজাহিন নবীলসাল্লাম আনী রাজহ রাজ রসুল্লাহ আলী সাল্লামের নিকটে একটি প্রশ্ন করেন তার নিজের কিন্তু থার্ড পার্সন হিসেবে তিনি প্রশ্নটি করেছেন সেটা কি ছিল তিনি প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ কোনো ব্যক্তি যদি বাসায় গিয়ে তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখতে পায় তখন করণীয় সোজা কথা স্ত্রীর প্রতি অভিযোগ সন্দেহ তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোনো জবাব দেননি ফখাল ইন্দালা ফি কফি সোহেবাতিক এরপর যে আয়াত নাজিল হল আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তোমার এবং তোমার স্ত্রীর ব্যাপারে কোরআনের এই আয়াত নাজিল হয়েছে যে আয়াতটি আমরা আপনাদের সামনে তেল আয়াত করে শোনালাম এবং ওই একই আয়াত হেলাল ব্যাপারও প্রযোজ্য এবং এই একই আয়াত ওমায় আর আজালানের ব্যাপারও প্রযোজ্য কিন্তু ঘটনা দুটো আচ্ছা দুটো হাদিসের বিষয়ে কিন্তু মনে হচ্ছে ভিন্ন ভিন্ন তাই না এবং আসলে ভিন্ন কিন্তু দোনজনের অভিযোগ কিন্তু এক ঘটনা ভিন্ন কিন্তু অভিযোগ এক আর সে কারণে ওরা আনের আয়াত আজাব আল ইমামী বিফা আয়তন যে প্রথমে ঘটনাটা হুজুর পাক সাল ইসলামের নিকট হযরত হেলাল রাজিউল্লাহ তালাহ আনহু পেশ করেছেন এবং তার উত্তর আশা না আসা পর্যন্তই এই ঘটনাক্রমে এই ওয়াইমের আল আজালানের ঘটনাটাও সেখানে উপস্থাপিত হয়েছে দুটোকে মিলেই আল্লাহ পাকের হন নাজিল হয়েছেন ফিস আনহিমাম তাহলে বোঝা গেল যে ওরা আনে এমন কিছু পাওয়া যেতে পারে এগুলি আসলে খুবই কম বেশি না কিন্তু জানা থাকে এজন্য প্রয়োজন যে জানলে পরে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক গবেষণা করে সঠিক সিদ্ধান্ত বের করা সম্ভব অন্যথায় সেটা সম্ভব না আল্লাহ তো হ্যাঁ আল্লাহ সাহাবায়ামলি আল্লাহ তালাহিনকে জাজায় খায় দিন সামান্য সামান্য বিষয় নিয়ে তারা নবীজি দরবারে হাজির হয়েছেন নাবিজির খেদমতে হাজির হয়েছেন এবং আল্লাহ রাবুল্লা আলমিন সেই সমস্যাগুলোর সমাধানও দিয়েছেন কিন্তু আমরা সেটাকে এখন প্রয়োগ করতে পারছি না এটি হলো আমাদের জন্য দুঃখজনক আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আচ্ছা এরপর আমরা আরও একটি জিনিস সামনে নিয়ে আসি সেটা হলো যে কারণ একটি কিন্তু আয়াত না যে হয়েছে দুইটি ভিন্ন ভিন্ন সময় একই কারণ যেমন আমরা এই প্রসঙ্গে বলতে পারি উম্মু জন্য সুখবর তাদের কথা নাকি কোরআনে নেই তাদেরকে নাকি অধিকার বঞ্চিত করা হয়েছে দেখুন উম্মু সালাম রদিউল্লাহআলা আনহা তাদের প্রতিনিধিত্ব করছেন এই প্রশ্ন আজকে না এই প্রশ্ন নভিজির উপস্থিত হয়েছে স্বয়ং নভিজির স্ত্রী করেছেন উম সালাম তিনি বলছেন তিনি কি বলছেন প্রশ্ন করলেন হিজরত বিষয় হিজরতের ক্ষেত্রে মেয়েদের সম্পর্কে আল্লাহকে কিছু বলতে শুনতে পাচ্ছি না কোন কিছু বলতে তখনই আল্লাহ পাকা আয়াতির করলেন কথার পরিপ্রেক্ষিতে সেটা ছিল সুরাব আল আমি তম আয়াত সেখানে আল্লাহ রাবুল্লা আলমী নির্দ করেছেন কি এর অর্থানুবাদ হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের আমি তোমাদের কোন আমলকেই অর্থহীন করে দেব না কোনো কি আমি বিনিময়হীন করে দেব না লা মিনকুম। তোমাদের কোন আমুলকেই বাতিল করে দেব না সেই আমুলটি পুরুষ করেছে নাকি নারীরা করেছে যেই করে থাকুক আমি তার আমলের পুরোপুরি পুরস্কার বিনিময় আমি অবশ্যই তাকে দান করব কারণ তোমরাই পরস্পরের পরিপূরক পরস্পরের সাথে সমাজে একসাথে বসবাস করো এরপরে আল্লাপাক বলেছেন ফল আহাজার ওখ্রী জমিন দিয়ে আরি যারা হিজুত করেছে এবং নিজের মাতৃভূমি থেকে যাদেরকে বের করে দেয়া হয়েছে আমার দিনকে ধারণ করার কারণে নির্যাতিত হয়েছে আল্লাহ আল্লাপ বলছেন অবশ্যই অবশ্যই আমি তাদের গুনাগুলোকে মাফ করে দেব এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জান্নতে প্রবেশ করাব যার পাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নহর আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি পুরস্কার এবং আল্লাহর কাছে আমরা দেখতে পেলাম এই আর একটি নাজিল হল হাজরত উম্মে সালামারদি আল্লাহু তালার প্রশ্নের কারণে একই উম্মে সাল্লামার রদি আল্লাহু তালহা অন্য একসময় আবার প্রশ্ন করলেন তিনি বললেন তকজুর তকজুলা মনে হচ্ছে যেন বর্তমান সময়ের মেয়েদের উম তিনি বলছেন ছেলেরা পুরুষেরা অংশ অংশগ্রহণ করছে ওয়ালা তুলসা কিন্তু মেহেরা জেহাদে যেতে পারছে না আক্ষেপ এবং আমাদের জন্য রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের অর্ধেক অর্থাৎ পুরুষের চাইতে সুপ্রিয় দর্শক আয়াতার তেলাওয়াত করলাম না কারণ তেলাওয়াত করে অর্থানুবাদ করে শেষ করার আগে সময় ফুরিয়ে যাবে তাই এটাকে নতুনভাবে আপনাদের সামনে আবার উপস্থাপন করব পরবর্তী পর্বে নিশ্চয়ই সাথে থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাখিগুলো শুনে আমাদের ইমানকে তাজা করার তৌফিক দান করুন আমরের প্রতি আগ্রহী করে গড়ে তুলুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাই ক্ষমা করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ওসল্লিল্লাহ আলা সঈদিন মোহাম্মদ ওয়াল্লা আলি ওয়াসমস্লিম ওসসালামু আলাইকুম ওরি ও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 করুন সর্বোচ্চ বাণিজ্য নীতি সঠিক कत सुर भाव नुगे सफलता अर्जन करार्थ इसलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगे टी